দশটি বৈশিষ্ট্য আছে দশটি গুণ আছে এই মানুষ গুলার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন কল্যাণের ব্যবস্থা করেছেন সেই ঘোষণা আল্লাহ তোমাদেরকে যা কিছু দেওয়া হয় এই সব কিছু হলো মাতাউল উল্য়া তেদুনিয়া দুনিয়ার জীবনের সামগ্রী এগুলো হলো আর বাঁকা বিল্লা ফানাবিল্লা দুটাই হলো সেরকি জিনিস ভিতরে ঢুকে যাবে তখন আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন তখন আপনি বলবেন যে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ কারণ আপনার ভিতরে আল্লাহ ঢুকে গেছে এজন্য মানসুর আল্লাহ কাহিনী শুনছেন না আমাদের দেশের বড় বড় আলেম বড় বড় বক্তারা মানসুর ওয়াজ করে দুনিয়ার মিথ্যা এক এবং ওই মানসুর হাল্লাসের যুগে যত ওলামাই ছিলেন সকল ওলামাই বলছেন যে মানসুর হাল্লাস মস্তিষ্ক বিকৃত একজন পাগল মানুষ তো ফাগল তো যা ইচ্ছা তাই বলতে পারে উনি আল্লাহ বলতে পারে আল্লাহর উপরে কিছু বলতে পারে তো তিনি এরকম একটা একজন ফাগল মানুষ ছিলেন তার যুগের সকল বছর পরে এখন উনি আল্লাহর অলি হয়ে গেছে এখন আমাদের দেশের লোকেরা মনে করে মানসুর হাল্লাস আল্লাহর ওলি হয়ে গেছে বলে যে ফেরাউন আনাল হক বলে কাফের হয়ে গেছে रसुलरकी धारणा तो अल्लाखेरा জিনিস এবং স্থায়ী জিনিস এই কল্যাণ কর এবং স্থায়ী জিনিসটি লাভ করতে হলে তার মধ্যে দশটি গুণ থাকতে হবে এই দশটি গুণ কি কি এক নম্বর গুণ হলো লিল্লা দি না আমানু এক নম্বর থাকতে হবে ইমান ইমান হলো লাইসেন্স ট্রেড লাইসেন্স আপনি ব্যবসা করবেন কিছু করবেন আগে তো লাইসেন্স লাগবে অনুমতি লাগবে অনুমতি না হলে আপনি যত করেন সব অবৈধ কাজ আপনি ইমান নাই কিন্তু নামাজ পড়েন যোগ হবে যোগ হবে না কারণ আপনি তো অ্যাকাউন্টে খোলেন নাই এমনি ব্যাংকে তার বাংলার কাছে টাকা দিয়ে চলে আসেন তা কিভাবে আপনি তো আগে অ্যাকাউন্ট খুলতে হবে খুলতে হবে ইমান ইমান দিয়ে অ্যাকাউন্ট শুরু এরপরে আবার আপনি যা আমল করবেন হবে। ইমানটা এমন একটা জিনিস যেটা ওয়ারির সূত্রে লাভ করা যায় না ইমানকে তো ওয়ারির সূত্রে লাভ করা যায় না যদি ওয়ারির সূত্রে ইমান লাভ করা যেত তাহলে নু আলহি সালামের ছেলে একজন নবী নু আলহ ইসলাম সেই নু আলহিমের ছেলে এটা আরিসি সূত্রে যদি লাভ করা যাইতো তাহলে তার চেয়ে বড় ইমানদার পৃথিবীতে আর কে অথচ সেই লোকটা কাফের। তাহলে বোঝা যায় ওয়ারি শিশুত্রে ইমান আসে না ওয়ারি শিশুত্রে কুপরিও আসে না যদি ওয়ারি শিশুত্রে কুফর আসত তাহলে ইব্রাহিম আলহিসের আব্বা হলেন বড় অথচ ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ সুবান একজন রাসুল বড় ধরনের রাসুল সকল রাসুলদের বাপ খালি রাসুল না দুনিয়ার কোটি কোটি মুমিনের বাপ সে ইব্রাহিম আলহ ইসালাম কিন্তু তার বাবা उबई मुनाफेक प्रधान जिन लीडर तर नाम की अब्दुल्लाबनी उबाईर सेबाईर जिन তিনি বড় সাহাবিদের একজন সুহান তিনি মুনাফেক ছিলেন তিনি সাহাবিকে এত বেশি ভালোবাসতেন ওই সাহাবির অনুরোধের প্রেক্ষিতে নবী সাল সাল্লাম জানেন এই লোক মুনাফেকের লিডার কিন্তু তারপরে নবী সাল নিজের পোশাক নিজের জামা এটা সম্পূর্ণি কে নাম কোন জুব্বা দেন নাই নবিসাম জুব্বা দিয়েছেন কাকে মুনাফেকের লিডারকে কে আবদুল্লা উবাইকে। এবং তাকে দাপন করা হয়েছে আজাবে কবর থেকে রক্ষা করতে পারছে আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন ওই বিভিন্ন জায়গায় ক্যালেন্ডারে বিক্রি করে নবিস্লামের জুব্বা মুবারক টুপি মুবারক লাফি মুবারক এরকম বিক্রি করে না অনেকে বরকতের জন্য খবর যদি পায় মানুষ ওইটা দেখার জন্য হুম ডেকে পড়ে মাঝখানতে আমরা কত রম না কখন দেখলাম যে বাংলাদেশে এরকম কি একটা জিনিস আসছিল যে নবী সাল ইসলামের কি পাটি নাকি কি একটা জিনিস নিয়ে আসছিল বাংলাদেশে তাহলে বোঝা যায় যে নবিস্লামের স্বয়ং জামা মুবারক লোক তারপরে কবর থেকে তারপরে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কত জন কত পাগল আছে যে নবিসামের লাঠি মোবারক নবীসুল ইসলামের এই মুবারক এগুলার জন্য কি পাগল এগুলার উন্মতের কোন মুক্তির সম্ভাবনা মুক্তি হলো সুন্নত নাজাদ পাইলে তো আব্দুলিবাই সবাই আগে পাওয়ার কথা আবার অনেকে হজের হ্যারামের কাপড় নিয়ে আসে আনি বলে যে বাবা আমি মারা গেলে এইগুলা দাপন করিও এগুলা দাপন করা তো আরো মানে ভালো কোন লক্ষণ না জাহিলি যুগে মুশ্রিকেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াপ করতেন নিজের কাপড় সপট খুলে রেখে এসে উলঙ্গ হয়ে যে আমরা যেই কাপড় সপট গুলো পড়তেছি এগুলো পরে গুনার কাজ করতেছি সুতরাং এই গুনার কাপড় নিয়ে আল্লাহর গড়ের সামনে যাওয়া যাবে না উদ্দেশ্য কিন্তু সৎ খারাপ না উদ্দেশ্য হইল আমরা দুনিয়ার সব গুনাগার জালেম আমরা এই সব কাপড় সুপার কাজ করতেছি আবার এই গুনার কাপড়ের সামনে যাবো তারপর এটা মনে করে তারা এইভাবে আল্লাহর ঘর করছে তো আল্লাহ সুবনতলার বাইতুল্লাহ ঘর আপনি যখন তাওয়াপ করবেন সাফা সাই করবেন হাজরা সোয়াদ সম্বন করবেন जमजमे पानी माय जमजम पान कर रेखे कथा फेले रेखे जाए बरकतर অনেক জাহেলকে এরকম দেখি যে ওই জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে জমজমের পানি যত জায়গা আছে সেখানে বারবার লেখা আছে যে মায়ে জমজম আরবিতে আছে। এটা শুধুমাত্র পান করার জন্য এটা দিয়ে গোসল করা ওজু করা তারপর কাপড় সোফট ধোয়া এগুলো সম্পূর্ণ নিষেধ কিন্তু আমাদের দেশের অনেক লোক দেখে যে গোসল করে জমজমের পানি দিয়ে গোসল করতেছে এই জমজমের পানি দি তো আবহেল ও গোসল করতো मर जमाबारक दिए दापनुल्ला रक्षा पाये तोराम कपड़ दिए कपड़ दिए आजब रक्षा पार सम्भवना আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমান ও সূত্রে স্থানান্তর হয় না কুপুরি ও সূত্রে স্থানান্তর হয় না ঠিক একইভাবে মুনাফেকি